ইবনে উমর ওয়াদিল্লাতাল আনহু হতে বর্ণিত নবী সাল্লু আলিয়াল্লাম তার উটনিকে সামনে রেখে সালাত আদায় করতেন রাবি নাফি রহমতুল্লা আলহী বলেন আমি আবদুল্লাহ ইবনে উমর ওয়াদিল্লা তাল্লাহ আনহুকে জিজ্ঞেস করলাম যখন সরি নড়াচড়া করত তখন তিনি কি করতেন তিনি বলেন তিনি তখন হাউদা নিয়ে সোজা করে নিজের সামনে রাখতেন আর তার শেষাংশের দিকে সালাত আদায় করতেন